ইমানদারদের বন্ধু ইমানদারদের সাহায্যকারী ইমানদারদের বেলা কার সাথে আল্লামান আল্লাহর অলি আর আল্লাহ কার আল্লাহ পাক ইমানদারদের ইমানদারেরা আল্লাহ রবের তিনি স্পষ্ট করে লিখেছেন যে সমস্ত রহমান আমাদের আকিদা হবে সকল মুমিনেরাই আল্লাহ রলি তন্মধ্যে সাথে তত বেশি কিন্তু সবাই বন্ধু বন্ধুর মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে যার কোরআন অনুসরণ কোরআনের আত্মা বেশি হবে তার বন্ধুত্বটা তত বেশি ঘাড়ো হবে তাহলে সকল ইমানদার আল্লাহর ও এই জন্য ইমাম আবুহানিফা রহমতুল তিনি নিজেও আল্লাহর অলি দাবি করেন নাই এবং কাউকে আল্লাহর সার্টিফিকেটও দেন তা আমরা দেখি আমাদের দেশে নিজেরা আল্লাহর দাবি করে আবার আল্লাহর সার্টিফিকেট ও দেয় সার্টিফিকেট বিক্রি করে এবং ওখানে ছাড়া আর বাকি আল্লাহর এই বিশ্বাসও করে না মানে মনে হয় যে আল্লাহর এজেন্ট আল্লাহর সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হয়েছে আল্লাহর কাছ থেকে ওখানে বসে বসে আল্লাহর সার্টিফিকেট দেওয়া হয় অথচ আল্লাহ সার্টিফিকেট দেন আল্লাহ আলিগুল্লা আমানু আল্লাহ সকল ইমানদারদের ইমানদাররা আল্লাহর বন্ধু আল্লাহ ইমানদারদের বন্ধু